بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولائك أصحاب النارهم فيها قالدون فيهو سروتا أبسطة بي تو حدث যারা কুফুর অবলম্বন করেছে তাদের সম্পদ ও সন্তান আল্লাহর আজাদ থেকে একটু রক্ষা করতে পারবে না থেকে আজাব প্রতিহত করা পারবে না তো কেউই না সন্তান পারবে না মাল পারবে এবং এগুলো ছাড়া আর যা আছে পারবে তো না কেউই কিন্তু এই দুটোর কথা বিশেষভাবে কেন উল্লেখ করা হলো কারণ মানুষ মানুষের আদর হল যে মানুষ কখনো নিজের জাম থেকে শাস্তি রোধ করে কখনো সম্পদ দিয়ে এবং কখনো সে সন্তানদের কাছে আশ্রয় চেয়ে দুনিযাতে থাকে থাকে পার্থিব জীবনে কাফেররা যা খরচ করে এর দৃষ্টান্ত হল এমন কামাথাল যেমন গরম বাহা তারা যা কিছু খরচ করে আদাওয়াতে অথবা এমনি যেগুলোকে তারা ভালো কাজ বলে জানে সদাখা অথবা সেলাই রহমি শস্য খেতে আঘাত হানে যা এমন একদল লোকের শস্য খেতে আঘাত হানে যারা কুফরি করে নিজেদের প্রতি অবিচার করেছে যে বাতাস এমন একদল লোকের শস্য ক্ষেত্রে আঘাত হানে যারা নিজেদের প্রতি কুফুর করে অন্যায় কাজ করে জুলুম করেছে বিনাশ করে ফেলেই এগুলো শেষ হয়ে যাবে এগুলো দ্বারা তারা কোনো উপকৃত হবে না যে কুফুরটায় তাদের ধ্বংস হয়ে যাওয়াটাকে সাব্যস্ত করেছে তোমরা নিজেদের লোক ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গা বেতনা থেকে অন্তরঙ্গ বন্ধু যাদের কাছে তোমরা তোমাদের গোপন বিষয়াদি বলবে যাদেরকে তোমরা তোমাদের গোপন বিষয়াদি সম্পর্কে অবহিত করবে কারণ তাদের অবস্থা হলো এবার আসলে হলো এমন মানাটা এইভাবে হবে যেটা সামনে আসতেছে তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনটা মনসুব হয়েছে কিন্তু ব্যাপারে তাদের চেষ্টায় তারা কোন ত্রুটি করে না তো কাফেরদের সিফতি এমন কাফেররা এমনই মানে তোমাদের গায়ের যারা আছে সবার অবস্থা এমনই ওয়াদুম মা আনিত তোমরা কষ্ট পাও এটা তারা কামনা করে পদ্মু তোমার নাও মা কামনা করে হুয়া মা না এটা বলতেছে পদ্মু মা আনিত এখন কাফের দের কে যদি দেখা যায় যে তারা আমাদের জন্য তারা আমাদের জন্য বহুত কিছু করতেছে অনেক পয়সা ব্যয় করতেছে আমাদের সেবা আমাদের সেবা করতেছে বহু কোটি কোটি টাকা ব্যয় করতেছে তাহলে এখন তুমি মানে কোনটাকে ঠিক বলবো আর কোনটার মধ্যে তোমাদের অমঙ্গল সাধনে তারা কোন ত্রুটি করেন যেহেতু বলতে যারা আছে সবাই মিং দু মানে এগুলো আসলে সেবার নামে আমাদেরকে বিষ খাওয়াইতেছে করতেছে সেবা কত কিছু খাওয়াইতেছে আমাদেরকে ফ্রি ফ্রি কোটি কোটি টাকার এমনি পদ্ম মা দরিন আফিম তাদের মুখ থেকে বিদ্বেষ স্পষ্ট হয়ে গেছে গোপন বিষয়াদি যা তারা জানে এগুলো মুশ্রিকদেরকে জানিয়ে দিচ্ছে আর তাদের অন্তর যা লুকিয়ে রেখেছে তা আরো বড় বা আরো জঘন্য এখন তোমরা যদি এগুলো বুঝো তাহলে তাদেরকে বন্ধু মনে করো না বন্ধু মনে করো না হা আলিত তারা তোমাদেরকে ভালোবাসে না আল্লাহ কাছে বৈশিষ্ট্য বলতেছে যে তোমাদেরকে ভালোবাসে না তুমি তোমরা তো তাদেরকে মহাবত করো ভালোবাসো তাদের সঙ্গে তোমাদের আত্মীয়তা সঙ্গে তোমাদের আত্মীয়তা সম্পর্কে থাকার কারণে এবং বন্ধুত্ব থাকার কারণে তারা তোমাদেরকে মহাবত করে না লিমা কারণ দিনের ব্যাপারে তোমরা তাদের কথা মানো না তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ইমান এনেছি কিন্তু তারা যখন একাকি হয় নির্জনে একে অপরের সাথে মিলিত হয় তখন তারা তোমাদের উপর আক্রোশে কারণ তারা তোমাদের মধ্যে পারস্পরিক মহাব্বত দেখতেছে এটা দেখে জিদ্দে তারা ফেটে যায় একেবারে যে ভিতরে আক্রোশটা লালন করে তারা জিদে যেন ফেটে যায় কি তারা না এই কথাটি বলতেছেন গজবটাকেই মাজা আজান দ্বারা তা আবির করা হয়েছে সিদ্ধান্ত মাথা কাটে মাকসাদ কি যে তোমরা তো তাদেরকে মহব্বত করো তারা কিন্তু তোমাদেরকে মহব্বত করে না তোমরা সব কিতাব মানো তারা কিন্তু মানে না উদ্দেশ্যটা কি মুসলমানদেরকে তাম্বি করা মুসলমানরা যেন কোনো ব্যাপারে কাফেরদের দের না করে পাশাপাশি মুসলমানদের ভিতরে কাফেরদের প্রতিটাকে বাড়িয়ে দেওয়া যে কাফের কেমন এরা তোমাদের মহবা তারা উদ্দেশ্য হলো মুসলমানদের ভিতরে আদাওয়াতটাকে ভরে দেওয়া একেবারে তারা যেন কোনো অবস্থায় কোনো কাফের কে বন্ধু না বানায় কাফের আসলি হোক অথবা মানে ইমানের মধ্যে কুফুরে তরি হোক কুফুর আসবেই মানেই হলো ইমান এবং ইমানওয়ালাদের সাথে তার ভিতরে আদা উৎপাদা হয়ে যাবে এটা রবহার নেজামটাই এমন কেন বহুত আয়াত আছে। নিজামটাই এমন মানে কুফুরের হালাতটাই এমন যে ইমানের প্রতি ইমান ইমানদারদের প্রতি আর ইমানের প্রতি হাকি মতু বিদায়ীক আপনি বলুন যে তোমরা তোমাদের আক্রোশে মর তোমরা তোমাদের আক্রোশে মর অথবা তোরা তোদের আক্রোশে মর এভাবে ভাবে তোমার তো যা আছে সবগুলো জানেন আর মিনহু মা ইরা যে সকল বিদ্বেষ অন্তরে লুকিয়ে রেখেছে এটাও জাননা লাগা কথা শেষ আগের ওই ইদা ওটার সঙ্গে পরের কথা চলতেছে। যে ওরা এমন হাসানাতুন যদি তোমাদের উপর কোন কল্যাণকর অবস্থা আসে তাহলে তা তাদের কাছে খারাপ লাগে অবস্থা আসে তখন তারা এটার কারণে আনন্দিত হয় কাফেরদের জাহেরি আলামত কাফেরদের জাহিরি আলামত এগুলো উদ্দেশ্যের যেমা হুমা রাজুন আর মাঝখানে অর্থটা কি করো বা বন্ধু বানাও অতএব তোমরা তাদের থেকে বিরত থাকো কোনো কোনো ভাবেই যেন তোমাদের বন্ধুত্ব তাদের প্রতি জাহির না হয় মোকালাভাতি করো মোকালাফাতি করো হাত কে যদি ভালো কাজে তারা এই মহাফাকাত করে ফেলে তাহলে তোমরা ভালো কাজটাকে এমন ভাবে করো যাতে করে তাদের সঙ্গে মহাফাকাতটা দেখা না যায় এটা না ইসলামের দাবি এই ইহুদিরা ওরা পাগড়ি পরতো তো রসুল সাল্লাহ আলী হাসলাম সাহাবিদির কে বললেন যে ইহুদিরা পাগরি পরে তোমরাও তো পাগরি পর এক কাজ করো ওরা পাগরির নিচে টুপি পরে না তোমরা পাগরির নিচে টুপি করো যাতে তাদের সাথে মোকালাপাত হয়ে যায় ইহুদিরা এই মহার্মের দশ তারিখে রোজা রাখতো তো রসুল সাল্লাহ আলী হিসালাম বললেন যে ওরা তো এই ভালো কাজটা করে তোমাদের সাথে মিল হয়ে যাবে তোমরা আগে বা পরে আরো একটা রেখে দেখো যেখানে ভালো কাজের ব্যাপারে এইভাবে মোকালাবাদ করতে বলছে দিনই কাজে মোকালাবাদ করতে বলছে দুনিয়াবি হবে। আর যেখানে স্পষ্ট কোনো দিক নির্দেশনা থাকবে ইসলামের পক্ষ থেকে সেখানে সেখানে ছেড়ে দেওয়া আর সেখানে কৌলন না হলো আমলন যেন এই কথাটা দাবি হয়ে যাবে যে বাস্তবেই কাফেররা যা বলে যে এই জমানায় তাদের বানানোর নিজামটা হলো এই জমানার জন্য উপযোগী আমরাও যদি নিজেদেরটা বাদ দিয়ে তাদেরটা গ্রহণ করি কৌলান না হল করলাম না যে হ্যাঁ এবং সুন্নাকে ফেলে দেওয়া হলো না কি কথাটা বুঝতে পারো নি এবং এখন তো এই কথাটা বলেও ফেলে অনেকে কথাটা বলেও ফেলে যে কোরআন যে নিজাম বলছে এটাকে এই জমানায় উপযোগী নাকি বা এটাকে এই দেশের জন্য উপযোগী নাকি তার ভাবটা যেন এমন যে রবীন্দন করিম দিছেন তো সারা দুনিয়ার জন্য কিন্তু এই জায়গাটার জন্য যেন এটা কি বলা হবে এটাকে এই সমস্ত মানুষ যদি বাস্তবে এই কথাগুলো বলতে থাকে তাহলে ইমানের খাতরা না এই মানুষগুলোর হয়তো কৌলান বলে না কিন্তু আমালন তো এটাই বুঝাইতেছে যে এই মাকসাদ হাসানের জন্য ওই কাপেরদের তরিকাটাই কার্যকর যে জন্য আমরা এই দূরদূরি ছুটাছুটি করতেছি আর ইসলামের তরিকাটা পেশ করা হলে তখন তারা ওই ভাবটা এমনই জানি এটা অকার্যকর না করলে সেটা ভিন্ন জিনিস কত জন করতেছিদের বিবরণ দিল্লা দেওয়ার পরে বলতেছে তোমাদের ক্ষতি করতে থাকবে কাফেরদের ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাদের ইয়া হলো কাজ হলো দুইটা কেমে মুক্ত জায়গায় এই দুইটা শীবৎকে আল্লাহ তাহলে একদম একটা হলো যদি অবলম্বন কর তোমাদের কোন ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না তসবির তাদের পক্ষ থেকে যে সকল কষ্ট তোমাদের উপরে আসবে এগুলোর উপরে তোমরা যদি করো সবর শব্দ সুস আল্লাহ আলিয়া বললে এইভাবে দোয়া করুন বরং তুমি আল্লাহ কাছেও সবর চাওয়া এটা তো যেন মুসিবত চাওয়া এরপরে এটার পরে সবর চাও তুমি আল্লাহ কাছে আফিওত চাও এই স্বাভাবিক হালাতে কেউ যদি সুস্থতার নিয়ামতের মধ্যে আছে তাহলে সবর এটা প্রজন না এমনি তো সবরের আমি থাকো তো দেখো সবর এবং তাকওয়া দুটার মধ্যে দিন ও সব হুকুম আকাম এসে গেছে না সব হুকুম এসে গেছে না সব হুকুম এসে গেছে তো যখন আল্লাহ তালের যে হুকুম সেই হুকুমটা তুমি এই হুকুমের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করো এবং হুকুমটা পালন করতে গিয়েছে যদি আল্লাহকে ভয় করো এবং অন্যান্য ব্যাপারে যদি আল্লাহকে ভয় করো লা এটা একটা কেরাত আরেকটা হলো মানে রায়ের মধ্যে এবং কোন অসুবিধা নেই আল্লাহ তোমাদের যা সবগুলো সব গুরু জানেন দেখ এখানে আল্লাহ দুইটা সিফত বললেন সবর এবং সেখানেও বলছে যদি তোমরা দুইটা তোমাদের মধ্যে থাকে সবর এবং তাকোয়া সবরের ভিতরে তো সব হুকুম আকামে শিখেছে না এরপর ইউসুফ আলী ইসলাম যে নিজের হালাত বলতেছিলেন যে আল্লাহ তাদেরকে যে আমাকে এবং আমার ভাইকে যে ওই মুসিবতের হালাত থেকে এখানে এই পর্যন্ত নিয়ে আসছেন ওটার তিনি চমৎকার কথা বলতেছেন ফথহ কামিয়াবি ওর তাম মুশকিল আসানি কাজ সবর আর তকবা কিফতর হ পুরানি মুসলমানো হর কিসকে মসাইল আর পেশ মাহফুজ নীতি আয়াতানি রকর মে হলা ইন তুমি আলে আল্লাহ এটা আসবে যদি সবর এবং তাকুয়া সবর এবং তো আসছেই তাকুয়ার সব আল্লাহ সব মানহিয়ার থেকে বাঁচা আর সবরের মধ্যে সব মামুরাত উপর আমল করা এবং এটার উপরে যত আসবে সবগুলো মেনে নেওয়া মুসিবতের ভয়ে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এটা তোর কোনো তাকুয়া আল্লাহ হুকুমটা দিছে নি এমন ভাবে যেটা তুমি করবা এবার মুসিবত আসবে তোমার আমি আদর দেবো আর যদি ভয় আল্লাহর হুকুম ছেড়ে দেয় তাহলে দিনের জন্য করবা নিটার একটা ফজিলত আছে এই কাজটা করবে আর যদি মুসিবত এলেই কাজ ছেড়ে দেওয়ার অবকাশ থাকে তাহলে দিনের জন্য করবা আনি এটার ভিন্ন ফজিলত এইটার তো কোনো জায়গায় থাকতো না সেরিয়তের কি কথা বুঝতে পারো না দিনের জন্য করবো আনি এলেই মসিবত থেকে এড়িয়ে দিনের উপর আমল সুযোগ যদি থাকে এই ফজিলতটা কেন আসতেছে তাহলে আমাদের কোরবানি রে আলিমে দুইটা সিবন আমার মধ্যে ছিল আল্লাহ আমার মধ্যে দিয়েছেন এই জন্য আল্লাহ ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসছেন কামী ইন আলফাজ মে কি রা বিরো সলাহ ও কামি দেখো ওখানে গেলে কি করে জানলাই ওয়ালায় কি করে চলো আগে রায় বললেন যে তোমরা যদি দুটা শিফর ধারণ করতে পারো সবর এবং তাকওয়া তাহলে কিন্তু কাফেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এইটার সাথে সাথেই রসুল সাল আলী হাসাল্লামের জিন্দিগির বিরাট এক ঘটনা যেটাতে জাহেরি মুসলমানদের বিরাট সবরের পরিচয় দিতে হয়েছে এবং সেখানে একটু খেলা হয়ে যাওয়ার কারণে মুসিবত আসছে বই আনছে এই ওয়াক এখান থেকে শুরু শুরু করতেছে তা আজরা আলী ইমরানের মধ্যে আলী ইমরানের মধ্যে বদরের তাজ আসছে উহুদের তাজকেরা আসছে হামরাউল আসাদের আলোচনাটা সামান্য আসছে একেবারে সামান্য এই আলেম গানের সরুর দিয়ে একটু সেখানে আর একটু আসবে একটাকে দুইটা আয়াতের মধ্যে আসবে তো উহুদের আলোচনাটাই এই সুরাতে বেশ লম্বা চোরা করে আসতেছে তো উহুদের এই লম্বা চোর আলোচনাটা এটা তো মাকসার সাহাবিদের সামনে ঘটনা ঘটছে সেখানে সাহাবিদের কি শোনানো হইছে আহলিকা সাহাবিদা তো ঘটনা দেখা হইতেছে উদ্দেশ্যটাকে সাহাবিদেরকে ঘটনাটা জানিয়ে রাখা মনে করায় না বরং মাকসাদে আসবি হলো যে মুসলমানদের মধ্যে মুসলমানদের উপরে মুখতালেফ হালার আসবে কাফেরদের সাথে তো মুসলমানের মোকাবেলা হবে যদি মুসলমান আসলে মুসলমান হয় কাফেরদের সাথে মোকাবেলা হবে মোকাবেলা হলে কখনো মুসলমানদের উপর বদরের হালাত আসবে কখনো হালাত আসবে বদরের হালাতে তাদের জন্য করণীয়টা কি যখন মুসলমান কাফেরদের উপর জয়লাভ করবে তখন তাদের করণীয়টা কি তখন তাদের মানসিকতা কেমন হওয়া চাই এই বিষয়ে আলোচনা আসরে আং ফলে আল্লাহ দিচ্ছেন আর যদি মুসলমান কাফেরদের হাতে জাহেরি ভাবে পরাজিত হয় তো পরাজিত হতে পারে যে আল্লাহানা সিজাল এটা তো হতেই পারে তো যদি মুসলমান কাফেরদের হাতে সাময়িক ভাবে একটু পরাজিত হয় তখন মুসলমান কি করবে তখন মুসলমান নিজেদের মনোভাবটাকে কেমন রাখবে নিজেদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে তাদের ব্যাপারে তাদের ধারণাটা কি হবে সামনে কি তারা এই কাজ সম্পূর্ণ ছেড়ে দেবে নাকি না আরো মজবুতির সাথে তৈরি হবে কি করবে। পরাজিত এটা মনে মনে সাথে আল্লাহ নাই তখন কি তারা অন্যদের পথ ধরবে নাকি না এটা আল্লাহ তালা এটা নিয়ে যান যেই যুদ্ধের আমির খুব রসুল সাল্লি হাসাল্লাম সেই যুদ্ধের মধ্যে জাহিরি পরাজয় হইতে পারে জাহিরি পরাজয় হওয়া এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যুদ্ধের পরপরই হামরা উল আসাদের আসছে যে উহুদের যুদ্ধ যেদিন হয়েছে এরপরের দিন সাহাবিদেরকে বলছে যে চলো সামনে আবার যেতে হবে আবু আবু ও আসতে যেতেছে ওদেরকে আবার ধাবা করতে হবে কি কঠিন নির্দেশ হুদ যেই যুদ্ধের কায়ের সেই যুদ্ধের মধ্যেও সাহাবিদের যুদ্ধের সাধারণ সৈনিকদের মধ্যে আসতে পারে আসতে পারে কিন্তু কাজ কোনো বন্ধ করা যাবে তারপর যে সাথীরা শহীদ হয়ে যাবে তাদের ব্যাপারে যদি জাহিরি কোনো শব থাকে সেটার দিকে করা যাবে যে এই ভাইয়ের কারণে শহীদ হয়েছে এই ভাইয়ের কারণে অতিরিক্ত করা যাবেন কারণ এটা তো আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আল্লাহ সোহাদা এটা বলে সব সাহাবিদের দিনটাকে একদম ঠান্ডা করে দিচ্ছে যে আল্লাহ তালাই চাইছেন কিছু সোহাদা নিতে এই জন্য ঘটনাটা পুরো সুরটার মধ্যে কখনো দেখা যায় তিরস্কার কখনো আবার শান্তনা কখনো লিয়া মিজাল খালি তৈরি আর উদ্দেশ্য হলো আমি যেন বুঝতে পারি তোমাদের মধ্যে কে আসলে আমার পথের উপরে থাকতে চাও যদি সবসময় জয় লাভ করে তাহলে তাহলে তো সবাই যুদ্ধ করতে চাইবে কারণ এখানে জয়ের ব্যাপার সেবার আছে গরির মাল আছে আর যদি মাঝে মধ্যে যায় হয় এবার যারা আসবে তারা আসলে খাতি মানুষগুলো আসবে মানে আপনি সকালবেলা আপনার পরিবার পরিজনদের কাছে কাছ থেকে বের হয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য যুদ্ধের ঘাটি সমূহে মোতায়েন করছিলেন কথা আপনি স্মরণ করুন যখন আপনি আপনার কাছ থেকে সকাল বেলা সুন্দর সুন্দরভাবে মুরাতক করছেন সবাই যুদ্ধের মধ্যে পাঁচটা অংশ থাকে মুকদ্দমা কাল একটা যুদ্ধ হয় এই আর যুদ্ধের একটা টিম হয় তো যাদেরকে দাঁড় করা বা সেখানে দাঁড় করাইছেন এটা বললো আর কি এখানে ছিল তিন হাজার সঙ্গে রওনা হয়ে উহুদ পাহাড়ের পাদ দেশে অবতরণ করছে আসছে কোন রেতে আসছে আবার এগারো তারিখের কোথাও আসছে জহার আছে নিজের পিঠ এবং নিজের বাহিনীর বিনস্ত করেছেন ও আজ জিনার রুমাত এবং তিরন্দাস একটা বাহিনী বসাইছেন ও আমার জুবায়ের জিম দিয়ে উচ্চারণটা জুবায়ের এবং আবদুল্লা বিন জুবাই তাদের আমির বানিয়েছেন জাবাল আইবি পাহাড়ের নিম্নাংশে যেদিক দিয়ে একটা আসার একটা পথ গিরি পথ যেটাকে বলে পাহাড়ের নিম্নাংশে যেদিক দিয়ে পিছন দিক থেকে হামলা করা একটা সম্ভাবনা আছে এই জন্য ওই পাহাড়ের পাদেশে ওখানে পঞ্চাশ জন সাহাবির একটা জামা জামা ওখানে দাঁড় করাইছেন ওনাদেরকে বলছেন যে ওই যেটা সামনে আসতেছে যে আমাদের এখানে হালাত যাই হোক আমরা জয় হই পরাজয় হই যেটাই হয়, তোমরা সেখানে বসে থাকবা আমার পরবর্তী নির্দেশ আসা আগ পর্যন্ত মি ওরা ইনা আমাদের পিছন দিক থেকে আমাদের উপর আসতে না পারে কাফেররা যেন আমাদের পিছন দিক থেকে আসতে না পারে তব রাখু তোমরা এখানে স্থির থেকে বলে তব রাখো তোমরা এখানে স্থির থাকবে গলিবে না না। আমরা পরাজিত হই অথবা লাভ করি তা হাতিসের মধ্যে আসছে কথাটাই ভাবে যে আমাদেরকে যদি পাখিও ছো মেরে নিয়ে যেতে থাকে তারপরে তোমরা সেখানে বসে থাকবে এরপরে যা হওয়া তো হয়েছে যখন প্রথম দিকেই কাফেররা পরাজিত হইতে শুরু করছে দৌড়তে শুরু করছে একবার নিজের গণিমতের মাল এটা সেটা অনেকগুলো ফেলে তো সাহেব গণিমতের মাল জমা করা এটা একটা যুদ্ধের একটা কাজ এটা একটা সবের কাজ এটা এমন না যে যেটা ধরবে সেটা পেয়ে যাবে সেই সবের কাজ আমরা অংশগ্রহণ করি বুঝছো কি না কথা এটা এমন না যে ওই সাহাবিরা তো যেটা পারতেছে নিয়ে ফেলতেছে আমরা তো মারণ হয়ে যেতেছি ব্যাপারটা কোনো এমন না তো ওখানে চল্লিশ জন সাহাবি প্রায় রণ হয়ে গেছে আবদুল্লাহিন জুবাইয়ের তিনি এক জামাতের আমির ছিল দুইশ জনের তিনি দূর থেকে দেখছে এই জায়গাটা খালি তো থেকে অনেক দূর ঘুরে অনেক দূর ঘুরে একবার এদিকে পাহাড়টা ঘুরে এদিক আসতে এগুলো ঢুকে যেই ঢুকছে ওদিক থেকে গেছে দশটা তীরে আর কি হয় একদম সবাই এসে যা হওয়া ঢুকছে গেছে মাল জমা করার সময় তলোয়ারের দরকার তলোয়ারে মাল জমা করতেছে এদিকে যখন ওরা ওদের মত করে হুবুল হুবুল বলতে বলতে ঢুকতেছে ওদিক দিয়ে আবু সুফিয়ান তো চলে যেতেছে ওরা যখন হুবুলের আওয়াজ পিছন থেকে শুনছে ওরা আবার পিছন থেকে আবার বেগ করছে এই বাসা একদম মাঝখানে ওই মুহূর্তে এরমের হারাতে সাহাবিরা যেটা পার্সে তলোয়ার নিয়ে কোপ দিছে তো অনেক সময় সাহাবির লেগে এরপর অনেকে হুড়ের ভিতরে মাঝখানে হুজুরের আশপাশে যারা ছিল একটা অবস্থা এমন হয়েছে যে এগারো বারো জন ছাড়া সব সাহাবি এদিক দিকে সরে গেছে বারো তেরো জন সাহা তো খালি দেখে এদিকে আবার সামনে বসছে এরপর বাকি ওকে তোমাদের জানাই আছে এরপরে এই এই মুহূর্তে একবার আগে পরে সব মিলিয়ে জন সাহাবি এরপরও আল্লা অনেক মানুষকে এসেছে এদিকে আস্তে আস্তে এদিকে উহু পাহাড়ের উপরে হুজুরে আস্তে আস্তে উহু পাহাড়ের উপরে উঠে গেছে উঠে যাওয়ার পরে ওরা আস্তে আস্তে আসছে এরপরে আগু সুফির একটা ভাষণ দিয়েছে ভাষণ দিয়ে ফিরে চলে গেছে